পোশাক আশাকে মুসলিম মনে হয় না কিন্তু এমন আমল আখলাক সলা সব ঠিক আছে আবার আরেক শ্রেণী আছে পোশাক আশাকে হয়তো মনে হয় কিন্তু হয়তো অন্য জায়গা দিয়ে তার সমস্যা আছে যে এমনি পোশাক আশাকে খুব ফিটপাট কিন্তু সুৎখর এরকমও আছে সমাজে ঘুসখোর কথা বলছেন যে লেবাস ইসলামী লেবাস আমাদের যে লেবাস এটা কি ইসলামী লেবাস এটা কি আধাতে এই বাক্যটা মনে রাখবেন একটা এগুলোকে বলা হয় মিনাল ওয়াল ওয়ালমোবাহাত যেমন আমরা যে এই জুব্বাটা গায়ে দিছি এই জুব্বাটা নবেলাম জীবনে গায়ে দেন না এই জাতীয় পোশাক এই কাটিং এর এই ডিজাইনের এরকম পোশাক নবিসাম কখনো গায়ে দেন নাই যে পায়জামাটা পড়ছি আমরা কখনো মাথায় দেন নাই তাহলে যত পোশাক আছে অর্থাৎ সমাজে যেগুলো ভালো মানুষের পোশাক হিসাবে পরিচিত এটা পরলে মানুষ খারাপ মানুষ মনে করে না মনে করে যে এটা ভালো মানুষ এবং আপনার নাই কিন্তু তাও এরকম পোশাক পরলে ভয়ে ইমামতি করতে জানা পোশাক গায়ে দিয়ে আসলে কিছু জানে না কিন্তু পোশাক দেখে মানুষ মনে করে যে এটা ভালো মানুষ তো এই যে ভালো মানুষের পোশাক হিসাবে এটা সমাজে পরিচিত এই জন্য আমরা কিন্তু এই পোশাক পরিধান করি যে এই পোশাকের মাধ্যমে এটা ভালো মানুষের পোশাক মিনালা করা হয়। তখন সমাজের মানুষ যেই পোশাকটাকে উত্তম পোশাক মনে করে এবং যেই পোশাকের কারণে আমার কথা বললে মানুষ অ্যাকসেপ্ট করবে ওই পোশাকটা মিনালা আদা হাত্ম এখন আমি বাংলাদেশের মানুষের কাছে আমেরিকান পোশাক এনে যদি দাবাত দিতে থাকি শোনা তো দূরের কথা মারি এই থেকে বাইর করবে তাহলে এটা হলো মিনাল আদা তেয়াল মোবাহ যেখানে যে অঞ্চলে যেই পোশাক মানুষ একসেপ্ট করে এই আল্লাহর নবিরা ঠিক এই কেন্দ্রিক ছিলেন ওই অঞ্চলের মানুষের ভাষা সংস্কৃতি সব কিছুর সাথে মিশে গিয়ে দিনের দাওয়াত দিতেন জনবিচ্ছিন্ন হয়ে দিনের দাবাত দেওয়া যায় না জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দাঈল আল্লাহ হতে হয় তো এই ভাই যেটা বলছেন যে সেটা হল মানে এই আদাব মোবাহাত থাকুক আর নাই থাকুক যদি আমি বুঝতে পারি যে আমার এই ভাই মুসলিম ভাই তিনি ইমানদার মানে এরকম যে কোনো একটা লক্ষণে বোঝা যায় যে কোনো লক্ষণে বোঝা যায় তাকে দেখি যে মসজিদে আসে তো মসজিদে উনি মুসলিম না হলে কি আসে নাকি নাই তার দাঁড়ি নেই পাঞ্জাবি নেই তিনি নিয়মিত মসজিদে আসেন তাকে মসজিদে দেখি বা কমপক্ষে জুমাত দেখি তাহলে বুঝলাম যে তিনি মুসলিম অথবা তাকে অন্য কোন লক্ষণে যে কোনোভাবে বুঝতে পারি যে উনি মুসলিম বাস তাকে সিনিয়ার না সিনে নবীসাল্লাম বলছে মাললাম ইয়ারে ফমাল্লাম ইয়ারে সিনওয়ার না সিনে তাকে সালাম দিতে থাকো তাহলে সালামে প্রচলন হবে আর যদি কোনো উপায় ঠিক করতে পারতেছি কেন আমি বললাম যে আপনাকে তো দিতে চাই কিন্তু কোনো একটা লক্ষণ পাচ্ছি না যে আপনি মুসলিম না অমুসলিম এবার তো আরো আপনি আমাকে অমুসলিম বানাই দিলেন আমি মুসলিম বানাই নেই তবে একটা না একটা লক্ষণ তো থাকতে হবে যে লক্ষণে আমি বুঝবো যে আপনি একজন মুসলিম এখন যদি বলেন আপনি আল্লাহ না করে কোন এক জায়গায় মারা গেলেন তখন মানুষ আপনাকে মুসলিম না তখন আপনাকে লুঙ্গি খুলে প্যান্ট খুলে মুসলিম না মুসলিম এটা খুঁজে বের করতে হবে এটা তো অত্যন্ত দুঃখজনক আপনি উপরেই যে কোনো একটা আপনার লক্ষণ তো আলামত থাকতে হবে যে আপনি যে মুসলিম এটা তো চীনা দায়িত হবে যে কোন একটা লক্ষণ এটাই শেয়ারুল ইসলাম ইসলামের পরিচিতি যে আপনাকে দেখলে মানুষ বুঝবে যে উনি একজন মুসলিম মানে আপনাকে দেখে কোন বোঝার কোন কায়দা নাই মিনিমাম আপনি একটা টুপি লাগাই রাখেন তাও তো বোঝা যাবে যে এটা মুসলিমের টুপি অমুসলিম তো আর এই জাতীয় টুপি দিবে না যে কোন একটা লক্ষণ তো মিনিমাম থাকতে হবে তাহলে মানুষ বুঝবে যে উনি মুসলিম এরকম লক্ষণ বোঝা গেলে সালাম অবশ্যই দিতে হবে আর যদি লক্ষণ বোঝা না যায় তখন আর শুভান কালহম বিকাশ